রিংডোস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষের জীবন কথা গত পর্বে আমরা আলোচনা করছিলাম তাবুক যুদ্ধের প্রেক্ষাপট এবং প্রস্তুতি নিয়ে তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ রসুল্লাহ আলী আসলাম সব মুসলিমকে আহ্বান করেছিলেন জিহাদে অংশ নেয়ার জন্য এই যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটা বড় পরীক্ষা প্রচন্ড গরম আর ফসল পাকার মৌসুমে নিজের গাটের পয়সা খরচ করে এত দীর্ঘপথ পাড়ি দিয়ে জিহাদে অংশ নেওয়া সহজ কথা ছিল না এই যুদ্ধ মুসলিমদের বাঁচা মরার লড়াইও ছিল না কারণ মুসলিমরা এই যুদ্ধে অংশ না নিলে যে রোমান বা রোমানদের অধীনস্থ আরবের খ্রিস্টান গাছানদের পক্ষ থেকে মুসলিমদের উপর আশু হামলা চালাবে এমন সম্ভাবনা ছিল ক্ষীণ মুসলিমরা ততদিনে আরবের সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছে এরকম অবস্থায় আরাম আর নিরাপত্তার জীবন ছেড়ে যুদ্ধ করতে যাওয়া নিঃসন্দেহে একটা বড় পরীক্ষা এ এক এমন পরীক্ষা যে পরীক্ষায় পড়লে একজন মানুষের আচরণ বলে দেবে তার অন্তরে ইমান কতখানি আর নিফাক কতখানি আল্লাহ আলী মদিনার দেখভালের দায়িত্ব দিয়েছিলেন মোহাম্মদে বিন মাসলামা রদুল্লানহকে আর তার পরিবারকে দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিলেন আলী রাজেল্লা আনহুর কাঁধে যা আমরা গত পর্বেই আলোচনা করেছি মুসলিম বাহিনী যাত্রা শুরু করল সানিয়াত ওয়াদা পোঁছার পর নবীজ সাল্ল আলি ওয়াসলাম তার পুরো সেনাবাহিনীর বিভিন্ন অংশের জন্য আমির এবং কমান্ডার নির্বাচন করলেন আবু বকরাজ সিদ্দিক রাজ আনহুকে দেওয়া হল আল আজহামের পতাকা আর জুবাই রিবনুল আওয়াম রাজ আনহুর হাতে দেওয়া হল আল উজামার পতাকা আওয়াস গোত্রের পতাকা তুলে দেওয়া হল উসাইদ বিন হোদায় রাদেল্লাহ আনহুর হাতে আর আবুদুজানা রদেল আনহুর হাতে দেওয়া হল খাজরাজের পতাকা আনসারদের মধ্যে যে উপগোত্রগুলো ছিল তাদের প্রত্যেকের হাতে ব্যানার তুলে দেয়া হল এই যুদ্ধে রসল সালু আলী ওয়াসলাম আল কামা এ বিন আল ফাগুয়া আল খোজাই রদেল্লা সঙ্গে নিলেন যিনি মদিনা থেকে তাবুকের পথ সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন মুজাহিদ বাহিনী যখন লক্ষ্যস্থলে পৌঁছল তখন নবীজি সাল্লু আলী আসলাম আব্বা দেবেন বিশ্বরাদহোকে মুসলিম বাহিনী নিরাপত্তার বিষয়টি দেখভাল করার জন্য দায়িত্বভার অর্পণ করলেন তিনি ছিলেন এই নিরাপত্তা বাহিনীর প্রধান তাবুককে শুরু থেকে শেষ দিন পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন তিনি ও তার লোকেরা মুসলিমদের ক্যাম্পের চারপাশ ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করতেন এই যুদ্ধে মুসলিম বাহিনীতে মোজাহিদ সংখ্যা ছিল ত্রিশ হাজার যা পূর্বে যে কোনো যুদ্ধে চাইতে অনেক বেশি সত্যি বলতে প্রতিটি যুদ্ধেই সৈনিক সংখ্যা ছিল আগের চাইতে বেশি বদরে ছিল তিনশো উহুদে সাতশো খন্দকে তিন হাজার মক্কা বিজয়ের সময় দশ হাজার আর হুনায়নের যুদ্ধে বারো হাজার এই সংখ্যাগুলো নির্দেশ করে যে আরবের বুকে ইসলাম কত দ্রুততার সাথে ছড়িয়ে পড়েছিল মুসলিমরা যুদ্ধের ময়দানে পৌঁছলেন কিন্তু সেখানে কোন রোমান ব্যাটালিয়ান বা স্থানীয় আরব খ্রিস্টান কোনো বাহিনীর চিহ্নই দেখা গেল না কোনো যুদ্ধই হল না কারণ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসলামের আগমনের খবর রোমানদের অন্তরে ভয় ঢুকিয়ে দেয় তাই তাদের আধুনিক সমরাষ্ট্র আর বিরাট সেনাবাহিনী থাকা সত্ত্বেও তারা যুদ্ধের জন্য বের হয়নি সম্মুখ সময়ের মুখোমুখি হতে তারা ভয় পেল রসলাস্ল্লাহ আলিহাস্লাম সেখানে অবস্থান করে তাদের জন্য অপেক্ষা করতে লাগলেন কিন্তু কেউই এল না সে সময় রসুল্লাহসাল্ল আলহিউ আসলাম শাম ও সীমান্তবর্তী অঞ্চলে কয়েকটি শহর দখল করে তাদের সাথে চুক্তি করেন এবং জিজিয়া গ্রহণ করেন এরা নিজে থেকে এসেই আত্মসমর্পণ করে এবং মুসলিমদের আনুগত্য মেনে নেয় কোন যুদ্ধ হয়নি তবে রাজা উকায়দের বিষয়টি ছিল ভিন্ন রসুল্লাহ আলী আসলাম দৌমাতুল জান্দালের রাজা উকায়দকে বন্দী করে আনার জন্য খালিদেবেন ওয়ালিদরুল্লাহ আনহুকে পাঠান তুমি দেখবে ওকায়দ গাভী শিকারে ব্যস্ত হলো তাই সেদিন ছিল এক পূর্ণিমার রাত উকায়দ দুর্গ থেকে বেরিয়ে এসেছিল গাভী শিকারের জন্য খালি দেবেন ওয়ালি ইজুল্লাহ আনহু তাকে আক্রমণ করে বন্দী করলেন ওকাই জিজিয়া দিতে রাজি হল জার্বা আজরা মাকনা এই অঞ্চলের খ্রিস্টানরা দিতে রাজি হয় এবং ইসলামী শাসনের অধীনে চলে আসে এই ছোট ছোট রাজ্যগুলোর ইসলামের বর্ষতা স্বীকার করে ইসলামী সাম্রাজ্যের উত্তর সীমা সুরক্ষিত হয় এবং এই অঞ্চলটি রোমান ও মুসলিমদের মাঝে বাফার জোন হিসেবে কাজ করে এই রাজ্যগুলো যদিও ইতপূর্বে রোমানদের অধীনস্থ ছিল কিন্তু রোমানদের প্রতি তারা খুশি ছিল না যে কারণে তারা সহজেই ইসলামের অধীনে চলে আসে অনেক আলিম বলে থাকেন রোমানদের যে ট্যাক্স ছিল সেটা ছিল অনেক বেশি হাতিমতাইয়ের ছেলে আদি ইবেন হাতিমতাই এবং রসুল্লাহ সাল্লি আসলামের মধ্যকার একটা কথোপকথন থেকে আমরা জানতে পারি রোমানদের ট্যাক্স ছিল প্রায় ২৫ শতাংশ সেই হিসেবে জিজিয়া ছিল এর চেয়ে অনেক কম যাই হোক পরবর্তীতে খোলাফায় রাশিদের সময় এই অঞ্চলগুলো থেকে রোমান সাম্রাজ্যের উপর সামরিক হামলাগুলো পরিচালনা করা হয় তাবুকের অভিযানে যাবার পথে মুসলিমরা সামুদ জাতির ধ্বংসাবশেষ দেখতে পায় সৌদি আরবে এই জায়গাটা এখন মাদাইন সালেহ নামে পরিচিত অথবা নবী সালে আলাহ ইসালামের শহর সামুদ জাতি ছিল বিদ্যায় পারদর্শী এক জাতি পাথর কেটে তারা বাসা বানাত নবী সালে আলাহ ইসলামকে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দেন তাদের রেখে যাওয়া সভ্যতার ধ্বংসাবশেষগুলো দেখে মুগ্ধ হয়ে মুসলিমরা সেদিকে ছুটে যায় সেখানকার কূপগুলো থেকে পানি পান করতে থাকে বিষয়টা জানতে পেরে আল্লাহ রুসুলসাল্লি ওয়াসাল্লাম মোটেই পছন্দ করলেন না বললেন তোমরা এসব আজাবপ্রাপ্ত জাতির বাসস্থান থেকে পানি পান করো না এবং এখানকার রুটি নিজেরা খেও না বরং তা উঠতে খাওয়াও কারণ এগুলো অভিশাপ্ত তোমরা এসকল স্থানে যদি প্রবেশ করতেই চাও তবে কাঁদতে কাঁদতে প্রবেশ করো। যদি না কাঁদতে পারো তাহলে তাদের স্থানে প্রবেশ করো না যেন তাদের মতো তোমাদের উপরও শাস্তি না পৌঁছে যায় রসলুল্লাহ আলী এলাকার পানি ফেলে দিতে আদেশ দিলেন। ওই পানি দিয়ে প্রস্তুত করা রুটির মন্ড উদ্দেশ্য কাঁদতে কাঁদতে প্রবেশ করার কথা বলেছেন এককালের প্রবল পরাক্রমশালী জাতিগুলো নির্মম পরিণতি দেখে একজন মানুষের অন্তরে আল্লাহ সোহানময় তায়ালার প্রতি ভয় জেগে ওঠা উচিত আল্লাহর গজবের ভয় এবং নিজের অসহায়তার উপলব্ধি তাকে কাঁদতে উদ্বুদ্ধ করবে তাদের সভ্যতা ধ্বংসাবশেষ দেখে যদি কেউ বিমোহিত হয় তাহলে সেসব স্থানে যাওয়াই উচিত নয় কাফের সভ্যতাগুলোর এত প্রাচুর্য আর শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের কি পরিণতি হয়েছে শুধু সেই শিক্ষা আর উপলব্ধি নেবার জন্যই এসব স্থানে যাওয়া যেতে পারে মুগ্ধ চোখে তাকিয়ে থাকবার জন্য নয় ধ্বংসপ্রাপ্ত জাতির সভ্যতার ব্যাপারে আমাদের সেই রীতি অবলম্বন করা উচিত যা রসুল্লাহ সাল্ল আলীসলাম শিখিয়ে দিয়েছেন সেটি হল তাদের মুগ্ধতা নয় করোনার চোখে দেখা আদিকালের মুশ্রিকদের ও আল্লাহর গজবপ্রাপ্ত লোকদের এসব তথাকথিত সভ্যতার ব্যাপারে আমাদের গর্বিত হবার কোনো সুযোগ নেই ব্যাবিলন ফির কিংবা অন্য কাফি সভ্যতাগুলো ছিল আল্লাহর শত্রু মুসলিমরা এগুলো নিয়ে গর্ব করতে পারে না। ইসলাম পূর্ব ইতিহাস ও সভ্যতা নিয়ে মুসলিমদের গর্ব করাটা দুঃখজনক একটা ব্যাপার ইসলাম তাদের পরিচয়কে বদলে দিয়েছে এবং সম্মানিত করেছে কাফিররা এটা অনেক ক্ষেত্রে খোলাখুলিভাবে উল্লেখ করেছে যে তা চায় মুসলিমদের মধ্যে ইসলামপূর্ব ইতিহাস পুনর্জীবিত হোক এর ফলে ইসলামী ইতিহাসের সাথে তাদের দূরত্ব বৃদ্ধি পাবে আর সেটাই হচ্ছে এখন মুসলিমরা মমি বা ফিরাউনের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলছে পিকনিক করছে এবং পুরো বিষয়টা উপভোগ করছে কিন্তু বিষয়টা মোটেও হালকাভাবে দেখার মতো নয় আল্লাহ সুমান মতআলা এই ধ্বংসাবশগুলোকে রেখে দিয়েছেন যেন মুসলিমরা সতর্ক হতে পারে এই বাস্তবিক উপস্থাপনা এজন্যই যেন পবিত্র কোরআনে যা বর্ণনা করা হয়েছে তার সচিত্র রূপ চাক্ষুষ সচেতন চোখ খুঁজে পায় তাবুকের যুদ্ধে আরও দুটি ঘটনা না উল্লেখ করলেই নয় প্রথম ঘটনাটি হল আব্দুর রহমান এবং আউফরাদ্লাহ আনহর ইমামতি টাবক্র অভিযানে কোন একটি ওয়াক্তে সালাদ আদায় করতে আল্লাহ রসুল মুসলিমরা তাকে সালাতের জন্য ইকামত দেন আব্দুর রহমান আউফের ইমামতিতে সালাত আদায় শুরু হয় এরপর সালাতের যোগ দিলেন আব্দুর রহমান চাইলেন সালাদ থামিয়ে দিতে কিন্তু রসুল্লাহ সাল্ল আলী আসলাম তাকে চালিয়ে যাবার নির্দেশ দিলেন এবং তিনি আব্দুর রহমান ইবেন আউফ রহর পিছনেই সালাদ আদায় শেষ করলেন এর ফলে আব্দুর রহমান একমাত্রের সম্মাননা যুদ্ধের সময় মাঝরাতে আমি একটি মশাল দেখতে পেলাম তাই আমি সেটার পিছু নিলাম কাছে গিয়ে দেখি হু এবং আবুবকর এবং অমরকে বলছিলেন তোমাদের ভাইকে কাছে নিয়ে আস এরপর আল্লাহ আলী আসলাম তাকে কবরে সাইত করে তোয়া করলেন হে আল্লাহ এই রাতে আমি তার প্রতি সন্তুষ্ট আপনিও তার প্রতি সন্তুষ্ট হন আব্দুল্লা জুল বিজাদাইন নাদহুদ ছিলেন অত্যন্ত দরিদ্র সহজ সরল এবং অপরিচিত একজন সাহাবি কিন্তু তার জানাজায় ছিলেন স্বয়ং আল্লাহ রসুল সাল্ল আলহাম আবু বকর এবং অমর আব্দুল্লাহ আহ এই দৃশ্য দেখে বলেন যদি আমার কবর হত আল্লা রসুল সাল্লাহ আলহাম একজন শহীদকে এতটাই সম্মাননা দিয়েছিলেন যে অন্য সাহাবিরাও ঈর্ষান্বিত হতেন আর এই ধরনের ঈর্ষা দশনীয় নয় এখন আমরা আলোচনা করব কোরআনের চোখে তাবুকের যুদ্ধ কেমন ছিল এর আগেও আল্লাহ রসুল্লাহ আল্লাহলামের বেশ কিছু জিহাদের সাথে সম্পর্কিত কোরআনের আয়াত নিয়ে আলোচনা করেছি বলতে কোরআনে সংস্পর্শ ছাড়া সিরাত শ্রেফ ইতিহাস মাত্র নবীজি সিরা থেকে উপকৃত হতে চাইলে কোরআন কি বলছে সেটাও জানা আমাদের প্রয়োজন কেননা সিরা আমাদের যুদ্ধ সম্পর্কে বিভিন্ন বাহ্যিক বর্ণনা দেয় কিন্তু আল্লা সুবহানা তালা কোরআনে মানুষের মনের অবস্থা তুলে ধরেন বিভিন্ন ঘটনার মাধ্যমে আল্লাহতালা আমাদের সামনে কালজয়ী সব শিক্ষা উপলব্ধি হাজির করেন যেন অতীতের ঘটনা থেকে বর্তমানের জন্য শিক্ষা নিতে পারি তাবুকর যুদ্ধ সংক্রান্ত প্রায় সব আয়াত সুরাতের জিহাদ ছিল ইসলামের স্বর্ণ শিখর রসুল্লাহ সাল্ল আলি ওয়াস্লামের জীবনের জিহাদের অধ্যায়টি এর দ্বারা সমাপ্ত হয় জিহাদ সম্পর্কিত চূড়ান্ত বিধানগুলো তাবকের সময় নাজিল হয় এই জিহাদ মুমিন ও মোনাফিকদের মাঝে পার্থক্য করে দিয়েছিল যুদ্ধের পরপরই মোদিনায় নিফাকের উৎপাত দেখা দেয় তাবুকের সময় যে আয়াতগুলো নাজিল হয় তা মুনাফিকদের পুরোপুরি উন্মোচিত করে দেয় নিফাক সম্পর্কিত বেশিরভাগ আয়াত এসেছে সুরা আতবায় এই সুরাটি নাজিল হয়েছিল নবম হিজরিতে। এর অধিকাংশ আয়াতই তাবুক যুদ্ধ সম্পর্কিত তাবুকে যদিও কোনো লড়াই হয়নি তবুও শরিয়া ইমান এবং সিয়াসা অর্থাৎ রাজনীতি সব ক্ষেত্রেই তাবুক থেকে আমাদের শেখার অনেক কিছু আছে তাবুক যুদ্ধের বাহিনীকে বলা হয় জয়স আল ওসরা বা প্রতিকূলতার বাহিনী ওসরা অর্থাৎ কঠিন প্রতিকূল এই বাহিনীর জন্য অর্থ যোগানো ছিল কষ্টকর সৈন্যদের একত্র করা ছিল কষ্টসাধ্য আবহাওয়া ছিল রুডো পানি ছিল দুষ্প্রাপ্য যে পথ পারি দিয়ে যুদ্ধে যেতে হতো তা ছিল প্রতিকূল প্রতিপক্ষ হিসেবে রোমানরা ছিল সবচেয়ে কঠিন প্রতিপক্ষ আল্লাহ আজ জাল কোরআনে এই সময়কে বলেছেন সাহতুল ওসরা অর্থাৎ প্রতিকূল সময় আল্লাহ দয়াসীল নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি যারা কঠিন মুহূর্তে নবীর সঙ্গে ছিলেন সুর আত্মা আয়াত ১১৭। সতেরো নবী সি ওয়াসাল্লাম এই যুদ্ধের জন্য মক্কা মদিনা এবং এর আশেপাশের গোত্রগুলো থেকে যে যেখানে আছে তাদের সবাইকে ডাক দিয়েছিলেন এর আগে কখনও এমনটা হয়নি নবীজল আলী ওয়াসলাম চেয়েছেন প্রত্যেক সবল মুসলিম এই যুদ্ধে অংশনিক। নিক কোরআন আমাদের অন্তরের রোগগুলোর কথা বলে কোরআন নাজিল হয়েছে সেই আল্লাহর পক্ষ থেকে যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের ভেতরের ও বাইরের সব খবর জানেন কোরআন আমাদের এমন কিছু দুর্বলতার কথা বলে দিতে পারে যেগুলো আমরা অনেক সময় নিজেরাও বুঝতে পারি না বা বুঝলেও স্বীকার করি না এজন্যই কোরআন অনন্য তাবকের বাহিনীতে যোগ দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না আল্লাহ আজদ কোরআনে জানিয়ে দিয়েছেন কেন যুদ্ধে যেতে কিছু মানুষের এত অনীহা বা অনাগ্রহ ছিল এখনকার সময় ও জিহাদে যোগ দেওয়ার বিরুদ্ধে অনেকেই কথা বলে কেউ বলে যে ফিকো অনুসারে এটা ঠিক নয় কেউ বলে এই বিষয়ে মতভেদ রয়েছে কেউ বলে এটা করা হেগমার পরিচয় নয় কেউ বলে এসবের কোন মানেই হয় না কিন্তু আল্লাহ আল্লাহতালা বলেছেন এমন কথা যা কেউ সহজ স্বীকার করতে চায় না আল্লাহ বলেন হে কন তোমাদের কি হল যখন আল্লাহর পথে বের হবার জন্য তোমাদের বলা হয় তখন মাটি আঁকড়ে ধরো তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের অতি অল্প আয়াত ৩৮। এই আমাদের রোগ এবং রোগের বলে দিয়েছে। এই রোগ হচ্ছে দুনিয়ার প্রতি মায়া ভালোবাসা আমরা আমাদের জীবনকে অনেক বেশি ভালোবাসি তাই সবকিছু ছেড়ে ছুড়ে জিহাদে যেতে চাই না কিন্তু আল্লাহতালা আমাদের মনে করিয়ে দিচ্ছেন দুনিয়ার জীবন আখিরাতে তুলনায় কিছুই না সুতরাং রোগের চিকিৎসা হচ্ছে বাস্তবতা উপলব্ধি করে আখিরাতের জন্য বাঁচা জিহাদ পরিত্যাগের পরিণতি সম্পর্কে আল্লাহ বলেন তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় জিহাদ আমাদের জন্য কল্যাণ বই আনবে কিন্তু তবুও আমরা তা অপছন্দ করি আমরা কেবল অপছন্দই করি না এটা নিয়ে কথা বলাও আমরা অপছন্দ করি জিহাদ একটি ফরজ ইবাদত ঘো আনে এই বিষয়ে অসংখ্য আয়াত আছে অগণিত হাদিস আছে তবুও মানুষের মধ্যে জিহাদের আলোচনাকে এড়িয়ে যাওয়ার প্রবণতা কাজ করে এই রোগ এবং রোগের চিকিৎসা দুটোই আল্লাহ বলে দিয়েছেন আরও বলে দিয়েছেন যদি আমরা এই দায়িত্ব থেকে দূরে সরে যাই তবে আমাদের পরিণাম কি হবে আল্লাহ বলছেন যদি জিহাদের জন্য বের না হও তবে আল্লাহ তোমাদের মর্মন্তত আজাব দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না আর আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান সুর আত্মহবা আয়াত উনচল্লিশ আল্লাহ বলছেন জিহাদ পরিত্যাগ করার পরিণাম হচ্ছে কঠিন শাস্তি আজাব আমাদের বর্তমান অবস্থায় এর সবচাইতে বড় প্রমাণ আজকে আমরা বঞ্চিত অপমানিত এবং নির্যাতিত হচ্ছে। আমাদের অঢেল সম্পদ থাকার পরেও সবচেয়ে দরিদ্র জমিনের উপরে এবং নিচে আমাদের যা কিছু আছে তা সবচেয়ে উৎকৃষ্ট এবং দামি হবার পরেও সেগুলো আজ অন্যদের হাতে আমাদের একতাবদ্ধ হবার কথা ছিল কিন্তু আমরাই আজ সবচেয়ে বেশি বিভক্ত আমাদের সবচেয়ে শক্তিশালী উম্মা হবার কথা কিন্তু আজ আমরাই সবচেয়ে দুর্বল এসবই আল্লাহর পক্ষ থেকে শাস্তি কারণ আমরা তার দিন থেকে তুলে সরে গিয়েছি হক যদি তোমরা তাকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন তাকে কাফিররা বহিষ্কার করেছিল গুহার মধ্যে তিনি ছিলেন দুজনের একজন তখন তিনি আপন সঙ্গে বললেন বিষণ্ন হই না আল্লাহ আমাদের সাথে আছেন অতঃর আল্লাহ তার প্রতি স্বীয় নাজিল করলেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখো বস্তুত আল্লাহ কাফিরদের মাথা নিচু করে দিলেন আর আল্লাহর কথাই সদা সমোন্নত এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় সুর আত্মা আয়াত চল্লিশ আল্লাহ তালা এখানে সেই সময়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যখন রসুল উল্লাহ সাল্লু আলহি ওয়াসালাম ও আবু বকর রাদিল্লা আনহ চরম নিরাপত্তাহীনতার মধ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আর আল্লাহ তার রসুলকে রক্ষা করেছিলেন আল্লাহ তার সব সময় সাহায্য করেছেন যখন কেউ সাহায্যের জন্য ছিল না তখনও করেছেন অর্থাৎ আমরা যদি দিনের স্বার্থে এগিয়ে না আসি তবে তাতে আল্লাহ ও তার রসুলের কোন ক্ষতি হবে না আল্লাহর আদেশগুলো আমাদের নিজেদের স্বার্থেই মানতে হবে কেননা এর মাঝেই আমাদের করলেন জিহাদকে সাহাবিরা কেমন করে দেখতেন আল্লাহ তালা বলেন তোমরা হালকা ও ভারী উভয় অবস্থায় যুদ্ধে বের হও এবং তোমাদের মাল ও জান নিয়ে আল্লাহ রাস্তা জিহাদ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে আয়াত এই আয়াতের ব্যাখ্যায় মুফাসিররা বলেন কম বয়সী বা বেশি বয়সী ব্যস্ত কিংবা বেকার ধনী কিংবা গরিব সবাইকে জিহাদে যেতে হবে এই আয়াত যখন নাজিল হয় তখন সাহাবিরা এটাকে খুব বড় একটা দায়িত্ব হিসেবে দেখেছিলেন কারণ এতে করে কারো জন্য কোন অজুহাত বাকি থাকেনি সবাইকে যেতে হবে এরপরে আল্লাহ তাল্লাহ নাজিল করলেন দুর্বল রুগ্ন ব্যয় ভার বহনে অসমর্থ লোকদের জন্য কোনো অপরাধ নেই যদি এইসব লোক আল্লাহ রসুলের প্রতি নিষ্ঠা রাখে এবং আন্তরিকতার সাথে আনুকত্য স্বীকার করে তাহলে এসব সৎ প্রতি কোন প্রকার অভিযোগ নেই আর আল্লাহ অতিশয় ক্ষমাসীল পরম করোনাময়াত আল্লাহ দুর্বল অসুস্থ কিংবা ব্যয়ভার বহনে অক্ষম লোকদের জন্য যুদ্ধ না যাওয়ার সুযোগ রাখলেন তারা ছাড়া বাকি সবাইকেই যেতে হবে এই আয়াত শুনেও ইসলামী বীর যোদ্ধা আবু কাতাদারদেল্লা আনহু যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে তার ঘোড়ার উপর চড়ে বসেছিলেন অথচ তিনি তখন এতটাই বৃদ্ধ ছিলেন যে তার ভ্রু দিয়ে চোখ ঢাকা পড়ে গিয়েছিল শরীরও ভারী হয়ে গিয়েছিল তাকে বলা হল আপনার জন্য তো যুদ্ধে না যাবার অজুহাত আছে তবু আপনি কেন এই বয়সে যুদ্ধে যাচ্ছেন তিনি জবাব দিলেন সুরাত আমাদের জন্য কোনো অজুহাত রাখল না এবং এমনটাই ছিল জিহাদের প্রতি সাহাবিরাদহমদের উপলব্ধি কোরআন আমাদের বলে যখন জিহাদের আহ্বান আসে তখন মোনাফিকদের মধ্যে দেখা যায় নির্লিপ্ততা বনাম। মুমিনদের ম জুড়ে যখন জিহাদে যাবার জন্য মুমিনদের মধ্যে উৎসাহ কাজ করছে তখন কিছু লোকের উপর ভর করেছিল নিষ্ক্রিয়তা। এই লোকগুলো করেছিলহাদে যেতে চায় না ঘরে বসে থাকতে চায় তারা নিজেরা নিষ্ক্রিয় হলেও জিহাদের প্রতি মুসলিমদের উৎসাহ উদ্দীপনায় ভাটা দিতে তারা ছিল সক্রিয় নানাভাবে তারা মুসলিমদের জিহাদে যেতে অনুসাহিত করছিল তাদের ব্যাপারে আল্লাহ বলছেন আর যখন কোন সুরা এই মর্মে নাজিল করা হয় যে তোমরা আল্লাহর প্রতি ইমান আনো এবং তার রসুলের সাথে জিহাদ করো। তখন তাদের সামর্থ্যবান লোকেরা তোমার কাছে অনুমতি চায় এবং বলে আমাদেরকে ছেড়ে দাও আমরা বসে থাকা লোকদের সাথে বসে থাকব সুরা আত্মা বা আয়াত ছিয়াশি এই লোকগুলোর সামর্থ্য ছিল না এমন নয় তবুও তারা জিহাদে না যাবার অজুহাত খুঁজছিল অনেক কঠিন ধন সম্পদ থাকা খারাপ কিছু না কিন্তু সম্পদের প্রতি ভালোবাসা যদি আল্লাহ ও তার দিনের প্রতি দায়িত্ব পালনের মাঝে বাধা হয়ে দাঁড়ায় তবে এই সম্পদেই কাল হয়ে দাঁড়ায় আল্লাহ তালা তাদের মনের অবস্থা সম্পর্কে বলেন তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থেকে যেতে পেরে আনন্দিত হয়েছে এবং মোহর এঁটে দেওয়া হয়েছে তাদের অন্তঃসমূহের ওপর বস্তু তো তারা বোঝে না সুরা আত্মবা আয়াত ছিয়াশি এই আয়াতে যেই লোকদের কথা বলা হচ্ছে তারা রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামকে দেখেছে তার সামনে বসে খুদ্বা শুনেছে কোরআনের আয়াত নাজিল হয়েছে তাদের চোখের সামনে স্বাভাবিকভাবেই আমাদের চাইতে এই লোকগুলোর জ্ঞানও বেশি কিন্তু তবুও তাদের সম্পর্কে আল্লাহ আজাল বলেছেন তারা বোঝে না কারণ তারা বোঝে না দুনিয়া ও আখিরাতের বাস্তবতা তারা বোঝে না আল্লাহর রাস্তা জিহাদের গুরুত্ব তারা বোঝে না আত্মত্যাগের মর্যাদা বর্তমান যুগেও এরকম অনেক মানুষ আছে যারা যথার্থভাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে জগৎটাকে দেখে না যারা দিনের পথে ত্যাগ শিকারের প্রয়োজনীয়তা বোঝে না আসলে আয়াত মুখস্ত করা আর বুঝতে পারা এক নয় বরং বুঝতে পারা এবং অনুধাবন করতে পারাটা অন্তরের বিষয় কোরআন হাদিস অনেকেই পড়তে পারে একজন অমুসলিমও পারে পাশ্চাত্যের অনেক বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে অনেক অমুসলিম শিক্ষার্থী আছে তারা ভালো ফলাফলও করে কিন্তু এগুলো ইসলাম বোঝার মাপকাঠি হতে পারে না কতগুলো খিতাব পড়া হয়েছে সেটা প্রকৃত জ্ঞান নয় প্রকৃত জ্ঞান হচ্ছে কতটুকু অনুধাবন করা হয়েছে এবং সে অনুসারে আমল করা হচ্ছে কেউ যদি কোরআনের অসংখ্য আয়াত আর হাদিস মুখস্থ করে কিন্তু সেগুলো মেনে না চলে তাহলে কেয়ামতের দিন এই জ্ঞান তার জন্য কাল হয়ে দাঁড়াবে তাই সাথে আমল এই সমানভাবে জরুরি কেউ যদি অনেক আয়াত ও হাদিস জানে কিন্তু সে অনুযায়ী আমল না করে তবে তার জ্ঞানের বাহার বা মিষ্টি কথায় বিভ্রান্ত হওয়া যাবে না এরপর আল্লাহ বলছেন তাদের কথা যারা সঠিক পথে আছে এরা আল্লাহ রসুল্লাহ আলি ওয়াস্লামের ডাকে জিহাদে অংশ নিয়েছে আল্লাহ বলেন والرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون أعد الله لهم جنات تجري من تحتها الأنهار রসুল এবং সেসব লোক যারা ইমান এনেছে তারা সবাই নিজেদের যান ও মাল দিয়ে জিহাদ করেছে কাজেই এদের জন্য নির্ধারিত রয়েছে কল্যাণ সমূহ এবং তারাই মুক্তির লক্ষ্যে উপনীত হয়েছে আল্লাহ তাদের জন্য তৈরি করেছেন জান্নাতসমূহ যার নিজ দিয়ে প্রবাহিত হবে নহর সমূহ তারা তাতে চিরদিন থাকবে এটি মহাসফলতা সুর আত্ম বা আয়াত অষ্টআশি এবং উননব্বই তাবুকের যুদ্ধে এমন কিছু লোক ছিল যাদের জিহাদে অংশ নেবার প্রবল ইচ্ছে ছিল কিন্তু তা হয়ে ওঠেনি এদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কেবল তাদের আন্তরিকতার কারণে কিছু লোক এসে জিহাদে যাবার জন্য আল্লাহ কাছে আর্থিক সাহায্য চান তাদের কোন সহায় সম্পত্তি ছিল না ঘোড়া বা উঠ না থাকায় তাদের যাতায়াতের খরচ নবীজিকে বহন করার অনুরোধ করেন এই সাহাবিরা ছিলেন অত্যন্ত দরিদ্র কিন্তু জিহাদে অংশ নেবার জন্য ইচ্ছে ছিল অদম্য কিন্তু তাদের অর্থায়ন করার মতো যথেষ্ট অর্থ রসল্লাহ সাল্ল আলহীসলামের ছিল না জিহাদে যোগদান করতে না পারার কষ্ট নিয়ে সেই সাহাবিরা অশ্রুসিত হয়ে কষ্টে ফিরে গেলেন আর তাদের উপরও কোনো দোষ নেই যারা আপনার কাছে আসে যাতে আপনি তাদের বাহন জোগাতে পারেন আপনি বললেন আমি তোমাদেরকে বহন করানোর জন্য কিছু পাচ্ছি না তখন তারা ফিরে গেল তাদের চোখ ও স্ত্রুতে ভেসে যাচ্ছিল এই দুঃখে যে তারা ব্যয় করার মতো কিছু পাচ্ছে না আত্মবা আয়াত বিরানব্বই অদ্ভুত এক দৃশ্য কোরআন আমাদের সামনে তুলে ধরে কিছু লোকের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা জিহাদে না গিয়ে ঘরে বসে থাকল এমন নয় যে তারা জিহাদে যেতে ভয় করছিল বরং জিহাদে না গিয়ে মহিলা আর শিশুদের মতো ঘরে বসে থেকেই আনন্দ পাচ্ছিল অন্যদিকে কিছু গরিব সাহাবি রহু মনে প্রাণে চাচ্ছিলেন জিহাদে যেতে কিন্তু অপারগতার দুঃখে তাদের চোখ থেকে অশ্রু ছড়ছিল ওয়াসিলা বেন কাস রদেল্লা আনহু ছিলেন জিহাদে যাবার ব্যাপারে বদ্ধপরিকর তার নিজের কোনো বাহন ছিল না মুসলিম বাহিনী যখন অভিযানে যেতে প্রস্তুত তিনি তখন রাস্তায় গিয়ে বললেন কেউ আছে আমাকে তার বাহনে চড়তে দেবে বিনিময় আমি তাকে আমার ভাগের গনিমা দিয়ে দেব আনসারদের মধ্যে এক বৃদ্ধ মুজাহিদ রাজি হলো বলল আমি তোমার ভাগ নিব তবে তোমাকে পালা করে বাহনে চড়তে হবে আমি তোমাকে খাবারও দেব হলেন এই ঘটনার পর ওয়াসিলা একটি অভিযানে গনিমা হিসেবে কিছু উঠ পান চুক্তিমতে সেগুলো তিনি বৃদ্ধ আনসারকে দিয়ে আসতে গেলেন কিন্তু বৃদ্ধ আনসার সেগুলো নিতে রাজি হলেন না বললেন ভাতিচা ওগুলো তোমার আমি ওগুলো চাই না এটা হলো ভ্রাতৃত্ব এমন ভ্রাতৃত্বের নিদর্শন আর কোন যুগে কোন কালে পাওয়া যাবে না ওয়াসিলা তার নিজের গণিমতের ভাগ ছেড়ে দিয়ে হলেও জিহাদে যেতে উন্মুখ হয়েছিলেন আর সেই বৃদ্ধ নিজের আরাম আয়স ছেড়ে দিয়ে ওয়াসিলাকে সাথে নিতে রাজি হয়েছেন সওয়বের আশায় গণিমতের আশায় নয় এমনই ছিল সাহাবিদের মানসিকতা আখিরাদের পুরস্কারকেই তারা জীবনের সাফল্য হিসেবে দেখতেন আল্লাহ তালা মুনাফিকদের সম্পর্কে বলছেন 119. وكان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلصون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون যদি আশু লাভের সম্ভাবনা থাকত এবং যাত্রাপথও সংক্ষিপ্ত হত তবে তারা অবশ্যই আপনার সহযাত্রী হত কিন্তু তাদের নিকট যাত্রাপথ সুদীর্ঘ মনে হল আর তারা এমনই শপথ করে বলবে আমাদের সাধ্য থাকলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম এরা নিজেরাই নিজেদের বিনষ্ট করেছে আর আল্লাহ জানেন যে এরা মিথ্যাবাদী সুর আত্মবা আয়াত বেয়াল্লিশ যদি যাত্রাপথ ছোট হত এবং যুদ্ধে গণিমত সম্ভাবনা থাকত তাহলে মোনাফিকরা ঠিকই দুনিয়াবি লাভের আশায় জিহাদে যোগ দিত কিন্তু তাবকের পথ ছিল অনেক দুর্গম তাই তারা নানা অজুহাত দেখিয়ে যুদ্ধে যোগ দিল না কিন্তু তাতে অজুহাতগুলো ছিল মিথ্যা অজুহাত পরে আয়তা আল্লাহ বলেন আল্লাহ আপনাকে ক্ষমা করুন আপনি কেন তাদের অব্যাহতি দিলেন যে পর্যন্ত না আপনার কাছে পরিষ্কার হয়ে যেত সত্যবাদীরা এবং জেনেনিতে জেনে নিতেন তাবুকের যুদ্ধে আল্লাহ পক্ষ থেকে এটা ছিল একটা পরীক্ষা এবং আল্লাহ রসুল্লাহ আলী ওয়াস্লামকে উদ্দেশ্য করে বলছেন যে মুনাফিকদের কোন রকম ছাড় দেওয়াটা তার উচিত হয়নি এই বিষয়টি নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব পরে দুই আয়তে আল্লাহ বলেন إ بالله واليومآخرِر أي جعد بوالم وَ حم واللهَّ عَمُون بالالمتَّقين إ ما يستَأذِن كََّذينَ لا يؤمِلونَ بِالله والاليومآخ আল্লাহ ও রোজ কেয়ামতের প্রতি যাদের ইমান রয়েছে তারা মাল ও যান দ্বারা জিহাদ করা থেকে আপনার কাছে অব্যাহতি কামনা করবে না আর আল্লাহ সাবধানীতে ভালো জানেন নিঃসন্দেহে তারাই আপনার কাছে অব্যাহতি চায় যারা আল্লাহ ও রোজ কেয়ামতে ইমান রাখে না এবং তাদের অন্তর সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে সুতরাং সন্দেহের আবর্তে তারা ঘোরপাক খেয়ে চলছে সুর আত্মবা আয়াত চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ অর্থাৎ যারা সত্যিকারে মোমিন তারা কোনো অজুহাত না খুঁজে স্বেচ্ছায় জিহাদে যোগ দিতে আসবে অন্যদিকে ইমানের দুর্বলতার কারণে যারা জিহাদের প্রকৃত ধারণাকে বিকৃতভাবে উপস্থাপন করতে চায় তারা সবসময়ই দ্বিধাদ্বন্দ্ব অস্বচ্ছতা এবং স্ববিরোধিতার মাঝে ঘুরপাক খায় একদিকে তারা দাবি করে যে তারা দিনের খেদমত করতে চায় অন্যদিকে তারা তাদের দায়িত্বগুলো অস্বীকার করে তা থেকে দূরে থাকতে চায় নানা অজুহাতে গা বাঁচানোর চেষ্টা করে এদের সম্পর্কে আল্লাহ আজ তোয়াজাল বলেছেন আল্লাহ ও কেয়ামত দিবসের পর আসলে এদের ইমান নেই যার আল্লাহর প্রতি আছে সে আল্লাহকে অন্য সব কিছুর চেয়ে বেশি ভয় করে এবং তার দায়িত্বগুলো পালনে সচেষ্ট হবে অন্যদিকে কেয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকার কারণে দুনিয়ার প্রতি তার বিশেষ আসক্তি থাকবে না পরে রয়তে আল্লাহ বলেন আর যদি তারা বের হবার সংকল্প নিত তবে অবশ্যই কিছু সরঞ্জাম প্রস্তুত করত কিন্তু তাদের উত্থান আল্লাহর পছন্দ নয় তাই তাদের নিবৃত রাখলেন এবং আদেশ হল বসা লোকদের সাথে তোমরা বসে থাকো সুর আত্মবা আয়াত ছিচল্লিশ কোন কাজের সংকল্প থাকলে এর জন্য প্রস্তুতিও থাকা চাই কেউ ডাক্তার হতে চাইলে তাকে সেভাবে প্রস্তুত হতে হবে কেউ ইঞ্জিনিয়ার হতে চাইলে তাকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তে হবে বছরের পর বছর এজন্য পরিশ্রম করতে হয় দুনিয়ার যে কোনো কাজ বা পেশার জন্য যেমন প্রস্তুতি নিতে হয় তেমনি ইসলামও ঠিক তেমন কেউ যদি বলে সে হিজরত করবে কিংবা যদি বলে সে জিহাদে যোগ দেবে তবে তার সেইভাবেই নিজেকে প্রস্তুত করতে হবে প্রস্তুতি শব্দটা এখানে মুখ্য যে কোনো ইবাদতের জন্য যা যা দরকার তা সবই এতে অন্তর্ভুক্ত এরপর আল্লাহ তালা মন্তব্য করছেন এই লোকগুলো জিহাদে না যাওয়ায় বরং ভালোই হয়েছে এর কারণ হল যদি তোমাদের সাথে তারা বের হতো তবে তোমাদের অনিষ্ট ছাড়া আর কিছুই বৃদ্ধি করত না আর ঘোরাছটা তো তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে আর তোমাদের মাঝে উন্মুখ হয়ে তাদের কথা শুনবার লোক রয়েছে বস্তুত আল্লাহ জালিমদের ভালোভাবেই জানেন সুরা আত্মা সাতচল্লিশ অর্থাৎ তার যুদ্ধে গেলে কোন উপকার তো হতোই না বরং অন্যদের মনে সন্দেহ আর অনৈক্যর বীজ বপন করার মাধ্যমে আরও ক্ষতি করত তারা বিশ্বাসঘাতকতা করে মুমিনদের মাঝে বিভেদ সৃষ্টি করত এরপর আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা তাদের কথা উন্মুখ হয়ে শোনে এখানে সাহাবিদের কথা কিছু সাহাবি মুনাফিকদের প্রোপাগান্ডায় কান দিতেন এই আয়তার মাধ্যমে আল্লাহ তাহলে মুমিনদের সতর্ক করে দিচ্ছেন কারণ কে মুনাফিক আর কে নয় এটা বোঝা সহজ নয় হতে পারে তারা অনেক মিষ্টভাষী জ্ঞানী বাঘপটু কিংবা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী যে কেউ তাদের কথায় আকৃষ্ট হয়ে পথভ্রষ্ট হয়ে যেতে পারে আল্লাহ যুগেই এই সমস্যা ছিল সে তুলনায় এখনকার পরিস্থিতি আরও জটিল এই কারণে জিহাদের মতো স্পর্শকাতর বিষয়ে বিভ্রান্তি ও দ্বিধাদন্দ অনেক বেশি সে কারণে সূরা আত্ম বা পাঠ করা আমাদের সময় গুরুত্বের দাবি রাখে কারণ হল প্রথমত আমরা নিজেরা যেন মোনাফিক না হয়ে পড়ি আর দ্বিতীয়ত মুনাফিকদের প্রোপাকাণ্ডায় যেন বিভ্রান্তিতে না পড়ি নিফাক এমনই একটা স্পর্শকতার বিষয় যা যে কাউকে স্পর্শ করতে পারে একজন আলিম বা একজন মুজাহিদের মাঝেও নিফাকে মতো সাহাবি নিজের ইমানে নিফাকের আশঙ্কা করতেন হোজাই ফারেদুল্ল আনহর কাছে রসুল্লাহ সাল্ল আলি আসালাম মুনাফিকদের পরিচয় প্রকাশ করতেন এবং তিনি সেই তথ্যগুলো গোপন রাখতেন একবার অমর রাদেল আনহো হোজাই ফারেদুল্লাহ আনহর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে আর কাউকে আমি এই প্রশ্নের উত্তর দিতাম না আল্লাহ চান মুনাফিকরা জিহাদের ময়দান থেকে দূরে থাকুক কারণ তারা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য যুদ্ধে যেত না তারা যেত নিজেদের স্বার্থের জন্য মোমিনদের মাঝে সন্দেহ ও বিভ্রান্তি সৃষ্টি করে ফিতনা তৈরি করার জন্য আল্লাহ আরো বলেন لقد بتغول فتنه من قبل لقد بتغول فتنه من قبل وقلبوا لك الامور حتى جاء الحق وظهر امر الله وهم كارهون ومنهم من يقول اذلني ولا تفتني الا في الفتنه سقطوا তারা এর আগেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল এবং তোমার পরিকল্পনা নস্বাত করা চক্রান্ত করতে চেয়েছিল শেষ পর্যন্ত ন্যায় ও ইনসাফ তাদের কাছে হাজির হলো। এবং আল্লাহর ফায়সালাই চূড়ান্তভাবে বিজয় হল যদিও তারা হচ্ছে এই বিজয়ের অপছন্দকারী আর তাদেরকেও বলে আমাকে অব্যাহতি দিন এবং পথভ্রষ্ট করবেন না শুনে রাখো তারা তো আগে থেকেই পথভ্রষ্ট এবং নিঃসন্দেহে জাহান্নাম এই কাফিরদের পরিবশন করে রেখেছে আয়াত এবং আব্দুল্লাহ আব্দুল্লা ছিল তাকে বলা হত সুল খাজরাজদের নেতা জমার দিনে সে উঠে দাঁড়াত সবার উদ্দেশ্যে বলত ইনি হচ্ছেন আল্লাহ রসুল তোমরা তার কথা শোনো তাকে মানো অথচ এই লোকটাই ছিল মুনাফিকদের নেতা কিন্তু বাইরে থেকে বোঝার উপায় নেই আমার লোয়ানহ একবার রসুল্লাহ আলী আব্দুল্লাহাইকে হত্যা করার বর্ণনা এসেছে যে আব্দুল্লাহাইকে হত্যা করা হলে তার অনুসারীরা তার পক্ষে লড়াই করার জন্য দাঁড়িয়ে যেত কিন্তু সময়ের সাথে সাথে এই লোকটির আসল চেহারা আল্লাহ আল্লাহতালা এমনভাবে উন্মোচন করে দিলেন তার অনুসারীরাই তাকে পরিত্যাগ করতে লাগল মোনাফিকদের এক নেতা যার নাম জা দেবেন ক্রাইস তাবকের সময় রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াস্তান তাকে জিজ্ঞেস করেন তুমি কি রোমানদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত যা দেবেন কাইস জবাব দিল হে আল্লাহর রসুল আমার ভয় হয় জিহাদে গেলে আমি রোমান নারীদের ফিতনায় পরে যাব এটা ছিল মোনাফিকদের জিহাদে না যাওয়ার অজুহাতের নমুনা তারা হারাম কাজ থেকে বেঁচে থাকার দোহাই দিয়ে আরেকটি হারাম কাজ করত আর সেটি হচ্ছে জিহাদ পরিত্যাগ করত এই যুগেও যারা জিহাদ পরিত্যাগ করে তারা সরিয়ে কোন যুক্তি দেখিয়েই তা পরিত্যাগ করে কেউ মুখ ফুটে বলতে চায় না আমার সাহস নেই দুনিয়ার প্রতি লোভ আছে তাই আমি জিহাদে যাব না তাবুকের যুদ্ধে ফিতনার দোহাই দিয়ে অনেকে জিহাদে যেতে চাইছিল না কিন্তু আল্লাহ বলছেন জিহাদে না যাওয়াটাই তাদের জন্য আসল ফিতনা জিহাদ ফি ইসাবিল্লাতে অংশ নিলেই বরং ফিতনা থেকে মুক্ত হওয়া যায় তাই তারা বলে যে আমি মানসিকভাবে প্রস্তুত না আত্মিকভাবে প্রস্তুত না দেখা যায় কখনোই তাদের প্রস্তুতি নেয়া হয়ে ওঠে না তারা সর্বদা দুনিয়ার ফিতনায় পড়ে থাকে কিন্তু সাহস করে যুদ্ধে যোগ দিলেই তারা সঠিক পথ আল্লাহ আল্লাহতলা অন্য এক আয়তা বলেছেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ তাদের পথে দিক নির্দেশনা দেবেন আল্লাহ বলেন আপনার কোন কল্যাণ হলে তাদের খারাপ লাগে এবং কোন বিপদ উপস্থিত হলে তারা বলে আমরা আগে থেকেই নিজেদের কাজ সামনে নিয়েছি এবং ফিরে যায় উল্লাসিত মনে সুরা আত্মা আয়াত পঞ্চাশ এটা মুনাফিকদের আরেকটা চারিত্রিক বৈশিষ্ট্য মুসলিমদের ভালো কিছু দেখলে তাদের গা চলে মুসলিমদের বিপদে তারা আনন্দিত হয় মুসলিমদের বিপদে তারা বলে বলেছিলাম না তোমাদেরকে কেন তোমরা বের হয়েছিলে তারা মনে করে থেকে দূরে থেকে তারা খুব বিচক্ষণের মতো কাজ করেছে কিন্তু বাস্তবে ব্যাপারটা উল্টো তারা নিজেদের আরও ফিতনার মাঝে ফেলে দেয় আল্লাহ তালা বলেন আপনি বলুন তোমরা তো আমাদের জন্য দুটি কল্যাণের একটি প্রত্যাশা করো। আর আমরা প্রত্যাশা আছি তোমাদের জন্য যে আল্লাহ তোমাদের আজাব দান করুন নিজেদের পক্ষ থেকে অথবা আমাদের হাতে সুতরাং তোমরা অপেক্ষা করো আমরাও তোমাদের সাথে অপেক্ষমান্ত বা দুটি কল্যাণ বলতে বোঝানো হচ্ছে হয় শাহাদাত কিংবা বিজয় লাভ মুসলিমরা মোনাফিকদের যেন এরকম বলে দেয় যে যদি আমরা হেরে যাই আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় আর জিহাদের ময়দান থেকে দূরে থেকেছ বলে আপাত দৃষ্টিতে তোমাদের কোনো ক্ষতি হয়নি বলে ভেবনা তোমরা বিচক্ষণের মতো কাজ করেছ আমাদের কপালে আছে দুটো জিনিস হয়তো বিজয় লাভ কিংবা শাহাদ কোনটাতেই আমাদের ক্ষতি নেই কিন্তু তোমাদের কপালে কি আছে তোমাদের কপালেও আছে দুটো জিনিস হয়তো আল্লাহর পক্ষ থেকে শাস্তি অথবা আমাদের হাতেই তোমাদের কঠিন শাস্তি কাজেই তোমরা অপেক্ষা করো আমরাও করছি তাবুকের যুদ্ধ ছিল আল্লাহ রুসাল্ল আলী আসলামের জীবনের সর্বশেষ বড় অভিযান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহ করেছেন নবীর ওপর অনুগ্রহ করেছেন মুহাজির ও আনসারদের উপর যারা কঠিন মুহূর্তে নবীর সঙ্গে ছিল এমনকি যখন তাদের একটি দলের অন্তর বাঁকা পথে ঝুঁকে পড়ার উপক্রম হয়ে পড়েছিল অতপর আল্লাহ এদের সবার উপর দয়া করলেন নিঃসন্দেহে তিনি তাদের প্রতি দয়াশীল ও করুণাময়াতামের জীবনের সমাপ্ত দেয় ব্যাপার যা সমাপ্তির দিকেই আসে। তাদের শেষ দিকেই আমরা সাধারণত ইস্তিকফার করি তাই রসুল্লাহ আলী আসলাম এবং অন্যান্য মুসলিমদের জানা হচ্ছে যে আল্লাহ রসুল্লাহ আলী আসলামকে ক্ষম করে দিয়েছেন আরও ক্ষমা করে দিয়েছেন সেই সব আনসার ও মহাজিরদের যারা কঠিন সময়ে তার সাথে ছিলেন ফেসবুক পেজ সম্পর্কে ডট কম স্ল্যাশ রেইন অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউড কম স্ল্যাশ